মন আহ কৌলম মি মন যা এরং ল হিওয়ামের সরিহা ওমন আহ কৌলম মি যা الله রঙ ল হিওয়ামের সরিহা ও بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين بشباشر كاتشيات كيامي اموني اكتب شعي تولي دهارار اتشاكور اتشيه সে বিষয়টির নাম দিয়েছি ইসলাম ধর্ম আন্তর্জাতিক বিশ্ব ধর্ম ইসলাম ধর্ম আন্তর্জাতিক বিশ্ব ধর্ম তাই এই বিশ্ব ধর্মের নিদর্শন পবিত্র কোরআনই পাচ্ছি প্রথম সুরাতি আল্লাহ তালা বলেছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন অর্থাৎ আল্লাহ বলছেন প্রশংসা কর আল্লাহ যিনি সমস্ত জাহানের প্রভু আল্লাহতাল্লাহ এটা বলেননি যে তিনি শুধু মুসলমানদের প্রভু বা আরবিয়ানদের প্রভু বা একটি দেশের প্রভু তিনি গোটা বিশ্বের প্রভু বিশ্ববাসীর প্রভু সুতরাং তার ধর্ম হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তালা বলেছেন সুরা আল ইমরান উনিশ নম্বর আয়তের অংশ বিশেষ ইন আইন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম তাই আল্লাহ যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন এই ইসলাম ধর্ম প্রচারের জন্য ইসলাম ধর্ম প্রসারের জন্য শেষ নবী আমাদের এসেছেন মোহাম্মদ সাল্ল আলহ্লাম गोट विश्ववासी सूतरा मुहम्मद सल्लम गोटा विश्वसर जन प्रेरित तब अल्लाह तला তাই এই ধর্মের মধ্যে আমরা বহু নিদর্শন পাচ্ছি যেগুলার দ্বারা প্রমাণ হচ্ছে যে ইসলাম একটি বিশ্ব ধর্ম আল্লাহ তালা বিশ্ববাসীর প্রভু পবিত্র কোরআন বিশ্ববাসীর কিতাব এর দ্বারা তারা মঙ্গলময় জীবন লাভ করতে পারবে জন্য হয়েছেন পবিত্র কাবাঘর প্রতিষ্ঠিত হয়েছে গোটা বিশ্ববাসীর জন্য কোনো একটি জাতির জন্য নয় কোনো একটি দেশবাসীর জন্য নয় সকল জাতির জন্য তাই এই প্রকৃত ইসলাম ধর্মের মধ্যে আমরা পাচ্ছি মানবাধিকারের আন্তর্জাতিক নিয়মাবলী যার দ্বারা মানুষের সংরক্ষণ হবে মানুষের প্রয়োজনের বস্তুগুলি তারা সঠিকভাবে পেয়ে যাবে এই হচ্ছে ইসলাম একটি বিশ্ব ধর্ম সুতরাং আল্লাহ তারাকুয়া তালার নৈকট্য লাভের একটিমাত্র পথ হচ্ছে সেটি হচ্ছে ইসলাম ইসলাম যদি বিশ্ববাসী কবুল করে তো তারা মঙ্গলদায়ক এবং কল্যাণময় জীবন লাভ করতে পারবে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো তোমাদের জন্য তাতেই রয়েছে মঙ্গল আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে তাই আল্লাহ তাকালা একটি আয়াতে বলেছেন সুরা নেসার একশো নম্বর আয়ার দেখতে পারেন হে সকল জাতির মানব সকল তোমাদের কাছে পবিত্র কোরআন নিয়ে সত্য রাসুল এসেছেন তোমাদের প্রভুর পক্ষ থেকে সুতরাং তোমরা সঠিক ভাবে ইসলাম গ্রহণ করো তোমাদের জন্য তাতে রয়েছে মঙ্গল তাহলে আমরা যদি মঙ্গলময় জীবন লাভ করতে চাই তাহলে আমাদেরকে মুসলমান কতকগুলি মুসলমান রয়েছে যারা নাম তো রেখেছে মুসলিম জাতি কিন্তু এমন এমন কাজ করছে যে সেগুলো ইসলামের বাইরে পড়ে যাচ্ছে তাদেরকেও আমি ডাকি যে আপনারা সবাই প্রকৃত ইসলামের अनुगामी हवर चेष्ट कर प्रकृत इसलमगामी होते सुखमय जीवन लाभ करतेम के बाद दिए अन्य धर्म क्यों कबूल कर द्वारा से मंगलमय जीवन लाभ करते दुनिया के कष्ट जीवन पा से मरण से शिभ कर धर्म द्वारा मानुष प्रकृत सृष्टिकरता आल्ला के चिंते पर আল্লাহ আমাদেরকে আমরা এসেছি জীবনের শেষ সীমা মনে করতে হবে না কেন যে মরণের পর আবার আল্লাহ তাকাত আমাদেরকে জীবিত করবেন আর আমাদেরকে ন্যায় পন্থায় আমাদের কর্মের সঠিক ভাবে বিচার বিচার করে সঠিক ফলাফল প্রদান করবেন আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন যে ব্যক্তি ইসলাম ব্যাতির অন্য কোন ধর্ম অবলম্বন করতে চাইবে সেটা তার কাস্তিকে আল্লাহ তো তালা গ্রহণ করবে না আর সে পরকালে जहान नामी जहां बसबाज करा दिए अन्य धर्म अवलम्बन कर ले मानुष निजे जीवन प्रधान उद्देश्य लक्ष्य बुझते इन दीबा के जीवन प्रधान लक्ष्य कि आरोप जीवन उद्देश्य এখানে সন্তান উৎপাদন করার জন্য আর পানাহার করার জন্য আসেনি মানুষ যদি শুধু সন্তান উৎপাদন করে আর পানাহার করে থেকে যায় তো এই কাজগুলি জীবজন্তুও করছে জঙ্গলের জীবজন্তুও সন্তান উৎপাদন করে পানাহার করে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে তো মানুষের মধ্যে আর জীবজন্তুর মধ্যে রয়েছে পার্থক্য সুতরাং আমরা জীব জন্তুর জীবন জীবনযাপন করব। জীবজন্তু যে পর্যায়ে জীবনযাপন করছে তার ঊর্ধ্বে আমরা জীবন জীবনযাপন করব। এই পদ্ধতি আমরা কোথা থেকে পাব পবিত্র কোরআন থেকে পাব। এতে রয়েছে বিশ্ব নিয়মাবলী বিশ্বের দ্বারা বিশ্বের মানুষ বিশ্বের মানুষ কিভাবে জীবন পরিচালনা পরিচালনা করবে সেটা সে সঠিক পন্থায় বুঝতে পারবে আর সেটার দ্বারা সে কল্যাণ লাভ করতে পারবে সুতরাং আমি আবার বলি বিশ্ববাসী আপনারা সবাই প্রকৃত ইসলাম গ্রহণ করুন আর সুখময় জীবন লাভ করুন এতেই আপনাদের মঙ্গল রয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ